আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ আ তাদের শপথকে দৃঢ় করে পরিপূর্ণ জোর দিয়ে কী বলে আয়া যদি তাদের নিকট কোনো নিদর্শন আসে বিহা তাহলে তারা অবশ্যই ইমাম গ্রহণ করবে আপনি বলে দিন নিদর্শন প্রকাশ এর ক্ষমতা আল্লাহর নিকট আল্লাহর ইচ্ছা দিল যে না দেখে বিশ্বাস করি না দেখে কি করবে করবেল না দেখে বিশ্বাস করবে তার বুঝে ধরে না তারপরও রাসুল সাল আহাম সত্যবাদী এই কারণে কি করবে বিশ্বাস করবে যুক্তিতে ধরলে স্বার্থের অনুকূলে হলে নিদর্শন দেখলে তখন বিশ্বাস করবে এছাড়া বিশ্বাস করবে না আসলে এই বিশ্বাসের কোনো কী নেই কাফের মুসেক বেদি হাসেক যখন নাকি কালের বিষয়গুলো সামনে আসবে সবাই কি করবে বিশ্বাস করবে না সেই সময় বিশ্বাস করার কোনো অর্থ আছে না আবসাল না ফরজিয় না যেহে আমাদের রথ আমরা দেখলাম শুনলাম এখন আমাদেরকে কি করেন ফিরিয়ে দিন নেকামল করি দেখা শোনার পরে নোমের আর সুযোগ আছে আল্লাহর কথার উপর রাসুল সাল আলহ সাল্লামের সত্তার উপর বিশ্বাস করে বিশ্বাস স্থাপন এর নাম হলো কি এই জন্য আবু অকরিয়াল্লাহ তারা উন্নতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি রাসুলসল্লা আল ইসলাম থেকে অন্য কোনো নিদর্শন তালাশ করেন নি আর যারা নিদর্শন তালাশ করেছিল আবু জাহাল তার গোষ্ঠী নিদর্শন দেখার পরে মান নিয়ে এসেছে চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন রাসুল সোল্লা ইসলাম তারা চাঁদের দুই টুকরা দুই দিকে দেখল মাঝে বিশাল বড় পাহাড়ের শাড়ি দেখল তারপরে কি বললো আর তোমাদের কে এই কথা জানাবে যে তাদের কাঙ্ক্ষিত নিদর্শন এসে গেল তারা ইমান এটা তো কাফের মুর্শেকদের অবস্থা তারপরে যারা ইমান নিয়ে এসেছে আমাদেরও অনেকের এমন কিছু পরিস্থিতি এমন কিছু অবস্থা সামনে আসে আমরা আল্লাহর উপর বিভিন্ন শর্ত আরোপ করি কি শর্ত দিই যে আমার যদি এই অবস্থা হয় তাহলে আমি এই নাক আমল করব এই অবস্থা হইলে এই বদ আমল আমি ছাড়ব এখন করব না আমাদের এই ধরনের কিছু আল্লাহর সাথে কি থাকে আমাদের এই কাজটা আমরা করে দেওয়ার জন্য আমাদের এবাদত বন্দীগী আমাদের আনুগত্য আমাদের গুণাপরিত্যেগ এর প্রতি আল্লাহ তালা খুব মুখাপেক্ষী তাই না এই জন্য তো আমরা কি দেই শর্ত দেই যেহেতু আল্লাহ শর্ত পূরণ করে নাই সুতরাং আমার দায়িত্ব অনা আল্লাহর হুকুমগুলি পালন করেন আল্লাহর নাফর মানে ছেড়ে দেওয়া আমার দায়িত্ব হয় যে আল্লাহ আমার শর্ত কি করে নেই করে নেই আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবস্থা এখন এর জন্য বাহানা তালাশ করি পরে বাহানা যখন আল্লাহ তালা রহিত করে দেন জোর যখন দূর করে দেন তখন আর তো উপায় নেই তখন অন্য কথা তখন আমাদের মিথ্যা এটা কি হয়ে যায় স্পষ্ট হয়ে যায় আল্লাহ তারা কিন্তু সব অবস্থা দিয়েই পরীক্ষা করে মনাবুলু কুম্বিলু শরীর তোমাদেরকে ভালো মন্দ অবস্থা দিয়ে পরীক্ষা করিয়ে সব অবস্থায় আল্লাহ তালা কী করেন হ্যাঁ কখনো স্বচ্ছল রাখেন কখনো অসচ্ছল রাখেন কখনো সুবিধা দেন কখনো অসুবিধায় রাখেন কখনো সুস্থ রাখেন কখনো অসুস্থ রাখেন এই বিভিন্ন অবস্থার পরিবর্তনের মাধ্যমে আল্লাহতলা আমাদেরকে পরেক্ষা করে নিচ্ছে যেন কোনো উজ্বরের অবকাশার না থাকে এই যে কাজ করা সে প্রথম ধাপেই কাজ শুরু করে আর যে না করার তার অজুহাতের কিনে শেষ নেইমিন প্রথম ইমান গ্রহণ করে নাই যেভাবে আয়াত এবং নিদর্শন প্রকাশ করেও তারা ইমান গ্রহণ করবে না আমি তাদের দিল এবং তাদের দৃষ্টিশক্তি বিগড়ে দেব সঠিক কাজ করবে না এগুলো প্রথমবার যেমন নাকি তার দৃষ্টিশক্তি এবং দিল সঠিক কাজ করেনি পরবর্তীতে নিদর্শন প্রকাশ পাওয়ার পরেও এগুলো কি করবে না সঠিক কাজ করবে না আগের মতোই যতক্ষণ দৃষ্টিভঙ্গি না পাল্টিছে সে পাল্টেছে যতক্ষণ পর্যন্ত সে তার মনকে ঠিক না করেছে ততক্ষণ পর্যন্ত সে কিভাবে না হৃদায়ত হবে না প্রথম যেই কারণে নিদর্শন প্রকাশ হওয়ার পর সেই কারণের দ্বারা এখন কি হবে তাদের অন্তর এবং দৃষ্টি আমি বিগড়ে দেব কামাল যেমন ভাবে প্রথমবার এই বিষয়ের উপর তারা ইমান আনায়ন করেনিহমি তুয়া নিহিমা মাহুম আর তাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্ত হয়ে তাদেরকে ছুটতে দেব এই অবাধ্যতার মধ্যে বিভ্রান্ত হয়ে তারা ছুটি করবে এই অবস্থায় আমি তাদেরকে ছেড়ে দিব যত ছোটার ছোটা এই দেশে যাও সেই দেশে যাও এখানে ভ্রমণ করো সেখানে ভ্রমণ করো কোনো অবাধা নাই সহই আমি তাদেরকে সুযোগ দেব দুনিয়া মাধ্যমে কি করতে ছোটাছুটি দৌড় জাপ মশওয়ারা পরামর্শ মিটিং কত কিছু এগুলো তারা সমান সুযোগে করতেছে আমি যদি তাদের প্রতি ফেরেস্তা অবতীর্ণ করে দিতাম ও কাল মৃতরা তাদের সাথে কথা বলত ও হাসলনা সই কুবোলা আর সবকিছু তাদের সামনাসামনি আমি যদি সমবেত করে দিতাম মা এতদ সত্য তারা ইমান আনয়নকারী ছিল না কি করতো না তারা ইমান গ্রহণ করতো না এই সব কিছু করলো কি করতো না তারা আমাদের তো তারা আল্লাহ এমন দলিল দিয়ে দিলেই তো সারা দুনিয়ার কি দ্বন্দ্ব ঝামেলা কি করতো চুকে যেত বলি না বিভিন্ন বিষয়ে আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকে না যে আল্লাহ তালা বিধানটা এইভাবে পরিষ্কার বলে দিলেই তো ইচ্ছা সারা তার বেশিরভাগ লুকি তারা মূর্খতাই আসে জাহালাতের নিম্জিত মূর্খতায় তাহলে আমরা আমাদের জন্য কি অবস্থার করতেছি কোন অবস্থার অপেক্ষা করতেছি যে অবস্থায় আমি ঠিক হব আমি সংশোধিত হব যে ব্যক্তি প্রথম সংশোধিত হয়নি সে পরেও কি হবে না সংশোধিত কঠিন তার জন্য প্রথমবার একটা বিষয় বুঝে আসল এই কাজ করল না পরবর্তীতে তারা এমনি করে আমি সব নদীদের জন্য জিন এবং ইনস মানব দানব দুষ্ট প্রকৃতির লোকদেরকে শত্রু বানিয়েছে মানব দানবের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির শৈতান মানুষের মধ্যে অশৈতান আছে জিনের মধ্যেও কি আছে শৈতান আছে মানুষ এবং জিনদের মধ্যে দুষ্ট প্রকৃতির লোকদেরকে নবীদের কি বানিয়েছি না সব নবীর সব নবীর জন্য এই দুষ্ট প্রকৃতির জিন এবং মানুষ গুলো কি ছিল শত্রু এখন বর্তমান পৃথিবীতে দুষ্ট প্রকৃতির জিন নেই আরে এই দুষ্ট প্রকৃতির জিন্দের সর্দার তো আছে এদেরকে মাঝে মধ্যে নাকা নিচু পানি খাওয়ান না কিন্তু এদের এই দুষ্ট প্রকৃতির লোকগুলো আছে তাহলে তারা নবীদের পথে যারা চলবে ঘোষণা দিয়ে রেখেছে সেই লোকগুলো নবীদের যারা প্রতিনিধি হবে নবীদের যারা ও হবে তাদের সাথে তাদের সম্পর্কটা কি হবে বলেন দেখুন কি হবে পৃথিবী থেকে ইবল গিয়েছে থাকে তাহলে তারা আল্লাহর বন্ধুদের কি করবে আল্লাহর বন্ধুদের তারা বিরুদ্ধে দাঁড়াবে তাহলে কিছু ব্যক্তি আল্লাহর বন্ধু থাকবে না থাকবে না এখন এই আল্লাহর বন্ধুদের মধ্যে আর এই বন্ধুত্বের সম্পর্ক থাকবে না শত্রুতার সম্পর্ক থাকবে এখন যারা বলে যে সারা পৃথিবীতে কি বিলাও মোহব্বত বিতরণ করো অন্য কোনো কিছু না সবাইকে কি করো বুকে তুলে নাও মুসলিম অমুসলিম পার্থক্য করো কারণ সবাই আল্লাহর সৃষ্টি আল্লাহ তাইলে তাদেরই বক্তব্য তো বলে যে নদীদের পথে যে চলবে তার কোনো কি থাকবে না শত্রু থাকবে তাদের বক্তব্য কি নদীদের পথে চললে তার কি থাকবে না কোনো শত্রু থাকবে না কিছু কিছু মানুষের বক্তব্য হইল সুন্নতের উপর আমল করলে কোন কষ্ট ক্লেশ লাঞ্চনা গঞ্জনা বিপদ আবদ মুসিবত এগুলো থাকবে সেল করলে আমল করলে রাসুল সাল্লাসমের জীবনের মধ্যে বিপদ আবদ লাঞ্চনা গঞ্জনা এগুলো এসেছে কারণ দেখেন আমাদের দর্শন আমাদেরকে কোথায় নিয়ে গেল আমাদের দিনের ব্যাপারে বুঝ এর ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করতেছি ডটে মজবুতের সাথে বলি শূন্যতের উপর আমল করলে দিনের উপর চললে দুনিয়াতে অনেক দুনিয়াতেও কোনো বিপদ আপদ হবে না কেউ কারো হবে না সমস্ত তাদেরকে কি করবে ভালোবাসবে যে তারা সবাই কি করে ভালোবাসে তাদের নিজেদের আর কোরআন সন্ন্যার প্রকৃত দলিল কিসের পক্ষে বেশি আলাদা যে যত বড় উপরে উঠবে তার বিপতি তো বেশি তার গায়ে বাতাস ঝটকা তত বড় আকারে বেশি আকারে নবীদের যত নিকটবর্তী হবে সে তত বেশি বিপদগ্রস্ত হবে এক সাহাবি রাসুল সাল্লামকে বলতেছে আমি তো আপনাকে ভালোবাসি রাসুল সাল্লাহ তাইলে দরিদ্রতার জন্য এটা শুকানোর কাপড় সংগ্রহ করে রাখে আরে চা বিক্রিটা ধ্যান না একটা পুম রাখে পানি টানি তাড়িয়া চল্লোটা দিয়ে চুষে করে এটার নাম কি তিজ ফা নাম কি করে টেনে নিয়ে শুকায় এটার নাম কি তিজ ফা জাফুল মানে এখন নই লুক বলতে আল্লাহ আমি তা না কে ভালোবাসি বলছেন তাহলে বিপদ আপদ শুকানের জন্য তীফ বানায় রাখা বিপদ লেগেই থাকে আমার প্রতি ভালোবাসা করবে আর বিপদ আসবে না এটা হবে না বরং বন্যার পানি যেমন নিম্ন অঞ্চলের দিকে দাবিত হয় আমার প্রতি মহব্বত পোষণকারী ব্যক্তির দিকে দুনিয়া বিপদ এইভাবে দাবিত হবে কি হবে দাবিতে হবে যার কারণে সে ধনী হয়ে যাবে সে সুখী হয়ে যাবে তার কোন সমস্যা থাকবে না বিপদ তার হয়েছে তাহলে কি বুঝলাম দিনের পথে চলতে গেলে পথটা খুব মসৃণ হবে না কণ্ঠ কাকিণ হবে কাটার ভয়ে যদি কেউ চলতে না চায় সে ফুল সংগ্রহ করতে পারবে এই মূল্যবান পদার্থগুলো গুলো যথেষ্ট পরিমাণে অনেক পরিমাণে আছে আর যদি তুমি নিরাপদ থাকতে চাও সালামতার তুমি সমুদ্রে ঝাপ দিতে যেও না সমুদ্রে যেপ দেওয়ার তোমার জন্য এই মণিমুক্তা নয় তোমার জন্য সাহসীদের জন্য তাদের জন্য পুরুষ হতো মধ্যে কিছু পুরুষ এমন আছে যে আল্লাহর সাথে যারা ওয়াদা করেছিল সেটা তারা পূরণ করে কি করেছে দেখিয়েছে হুম তাদেরকেও তো তাদের উদ্দেশ্য পূরণ করে নিয়েছে উদ্দেশ্যই ছিল যে আল্লাহ যিনি জীবন দিয়েছেন তার জন্য জীবন উৎসর্গ করে দিল এক উদ্দেশ্যে তাদের তো কি হয়ে গেল পূরণ হয়ে আর দ্বিতীয় উদ্দেশ্যে বিবরণ আল্লাহ তালা দাদির ভাষায় তাহলে এখান থেকে সারাংশ আমরা কি পেলাম যে আল্লাহ নবীদের ছিল শুক্র সুতরাং নবতের পথে যারা হাঁটবে তাদের অবশ্যই কি থাকবে শত্রু থাকবে কারণ আল্লাহ এখানে বলছেন সব নবীদের কি ছিল শত্রু নবের পথে যারা হাঁটবে তাদের শত্রু হবে না যে যেই পরিমাণ অগ্রসর হবে মহব্বতকারী হবে সেই সেই পরিমাণ পরীক্ষার মুখোমুখি হবে সেই পরিমাণ বেশি হবে দুনিয়া অথচ এটা থেকে আমরা কী করি পলায়ন করতেছি এই জন্য রাস্লা তার ভালোবাসার দাবি ব্যক্ত কি বলেছেন যে দাবিতে তুমি সত্য হয়ে থাকলে দরিদ্রতা শুকানোর জন্য কিসের ব্যবস্থা করো তারপরে বসা ব্যবস্থা করো দরিদ্রতা আমাকে যে ভালোবাসে তার দিকে এমনভাবে দাবিতে হয় যেমন বন্যার পানি উপর নিচের দিকে প্রবাহিত আমরা কি আশা করতেছি আমাদের শত্রু থাকবে না থাকবে না তারাও কিন্তু এক ধরনের চেষ্টাই করে কিসের জন্য দিনের জন্য যারা এই সমস্ত শক্তিগুলোকে প্রকাশ করে তারাও কিন্তু এক অর্থে কি করে দিনের জন্য চেষ্টা করে দিনের উন্নতির বিভ্রান্তিটা কোথায় পুরা পৃথিবীতে যতগুলো দল ইসলামের পুনর্জীবনের জন্য চেষ্টা করে এদেরকে ভাগ করলে মোটামুটি পাঁচটা ভাগ হবে কয়টা একটা ভাগ হলো যেমন বললাম যারা সোনাতে দেওয়ার দিন দুনিয়াতে অশান্তি আশেরাতে অশান্তি দেওয়ার দেয় ইয়াকি নিকিজা ঠিক করে আল্লাহিজা ঠিক আছি এই জন্য তাদের সব ঠিক আছে তোমরা নিজেদের ঠিক করো সব ঠিক হয়ে যাবে ঠিক অটোমেটিক হয়ে যাবে আর এদের অনুসারে আমাদের দেশে একদল এলো যে আগে সুন্নতির উপর আমল করো সুন্নত বলতে তারা সুন্নতের ওই অর্থ নেয় না সুন্নত মানে দিন না যে অর্থ না সুন্নতের একটা সীমিত অর্থ নয় কিছু কাজ মুস্তাহ কিছু আমল তোমার ফরচ সবগুলো ঠিক আদায় হোক বা না হোক মুস্তারাম কিছু আছে যেগুলির নাম শুনল এইগুলো যদি ঠিক মতে কি করতে পারো আমার তুমি উপর আরো কিছু নাই ইসলামের মধ্যে মারামারি আছে কাটাকাটি আছে এই আদর্শ তাদেরও নেই এই শ্রেণীতে ফেলানো যায় ওই সালাপিদেরকে আলবানির গ্রুপ যারা আলবার সঙ্গে যায় আমাদের এই ভারতে কিভাবে আরো আরো কৃষকরা যারা আছে তারা নিজেদের কার্যক্রম থেকে এইভাবে অনেক জন্য প্রয়াস করতে চায় এটাই জানায় যে তারা সবকিছু ঠিক করে ফেলবে নিজে ঠিক এটা হলো এক গ্রুপ এরা আসলে পৃথিবীতে ফেলাফতিরে আসবে কিভাবে তারা দাবি করে যে আমরা যেভাবে সেভাবে কি করবে ফিরে সবাই পৃথিবীর পুরানা দেশের দলিল তো এটাকে সমর্থন করে নাই পৃথিবীর বাস্তবতাও তাদের এই অবস্থানকে বিকারে না সমর্থনীতে কথাও কারো হাতে এসেছে এবং অপশক্তি হয়েছে অস্ত্র ছাড়া কিনে নদী অস্ত্র ছাড়া শুধু কি করে কথা দিয়ে কি করে ফেলছে সব চিড়া ভিজিয়ে ফেলেছে পানি ছাড়া পানি ছাড়া চিড়া ভিজতে এমনি দিনের বিজয় হবে না কি ছাড়া এই জন্য তাদের অবস্থান ভুল কিন্তু শত্রু বানিয়ে ফেলি তাহলে আমার জন্য এই বিষয়গুলিকে এইভাবে প্রকাশ করাটাও কি চিন্তার বিষয় নিজে নিজে নিজের অবস্থানে দৃঢ় থাকার জন্য কার্যক্রস করার জন্য বিষয়টা ধ্বংস এটা তো হলো এক শ্রেণী বলা আরেকটা শ্রেণী হলো পুরো পৃথিবীতে যারা খেলাফতের প্রত্যাবর্তনের চেষ্টায় রত বলে নিজেদেরকে দাবি করবে তারা হলো ইসওয়ানি ধারার যে লোকগুলো আছে আমাদের ভারত এবং দেশে হলো জাবাকিস্তান আর কিন্তু বিরান্য মঞ্চ নেব অবস্থাটা হল ওরা এলাম প্রতিষ্ঠার এই দাবি নিয়ে যদিও সরাসরি মুখে যেহাদারকে তার কে করে না করে কিন্তু এটার অপরিহার্য কোনো তারা এখানে নেই প্রয়োজন এরা মূলত হয়ে গেছে গণতন্ত্রী হয়ে গেছে যদিও গণতন্ত্রের একটা বিভ্রান্ত মূলক ব্যাখ্যা করা যায় আসলে কি হয়ে এরা ওদের আঁকা বেরদের আদর্শ ওইভাবে কি করতো না তারা যখন তিনি যখন এটাকে প্রমোট করতেছিলেন তখন সেটাকে সেইভাবে এখন যেই মানে প্রকাশ্যে গণতন্ত্র বিবস্র অবস্থায় এটা প্রকাশ পেয়েছে সে সময় এইভাবে হাকিগত দিয়ে পায় না প্রকাশ অনেকে এটা যে ধর্মজাল সৃষ্টি করছে ইসলামী তারা কিন্তু সেই স্লোগান নিয়েই এক আসলে তারা কি করেছে পৃথিবীতে শুধু কি দিয়ে গণ অভ্যুত্থান দিয়ে অস্ত্র কোথাও স্বাধীনতা নিজেদের কি করা শেষ করে দেয় একটা গ্রুপ আছে হিজবতাহ তারা মৌখিক ভাবে স্বীকার করে এটা তারাও কি করে স্বীকার করে কিন্তু খিলাফত আসবে কিভাবে আসার পদ্ধতির ক্ষেত্রে কি লাগবে লাগবে তারা কি করে তারা ওদের তো অগ্রসর অস্বীকার করে না কিন্তু কিছু দিকে আন্দোলনের দিকে গণতন্ত্রের দিকে ওগুলোই ওদের যে হ্যাঁ সশস্ত্রের অপরিহার্যতা তাদের মধ্যে আর হিসবুত ওদের নাই কিছু অগ্রসরতা আছে তারা কি বলে যে মাধ্যমে শক্তিশালী একটা কি লাগবে বাহিনী লাগবে ছাড়া কি হবে না শীতল বাস্তবায়ন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে এরা সরিয়ত প্রতিষ্ঠা করবে এইভাবে ক্ষমতা দখল হবে সবাই মিলে সরিয়ত প্রতিষ্ঠা করবে এবং তাদের জন্য দল থাকবে যারা এটাকে নিয়ন্ত্রণ করবে এইভাবে ছিলাম এখন তারা কিছু চেষ্টায় আছে নুসরার বাহিনীর তালাশের কি আছে চেষ্টাই এটাকে তারা একমাত্র পথ বলে কি করতেছে যেহেতু রাসুল সাল কি তালাশ করছেন নুসরা তালাশ করছেন এখন একমাত্র পথ কি এটাই ছিল এরপরে মোদিনায় গিয়ে কি রাসুল সাল্লাহ মুসরাই তালাশ করেছে নিজস্ব ভাবে বাহিনী গড়ে তোলেননি গেল তখন কি করেছেন তালাশ করেছেন না যা আছে তা নিয়ে যুদ্দিন বলে গেছেন যে একটা দল যুদ্ধের উপর থাকবে চলতেছে কোনো তারা কিনা কার্য তো জড়িত না মৌকিক্রমে তারা স্বীকার করে যে পিতাল কিন্তু এটার যেটা চলমান আছে হাদিসের বাস্য অনুযায়ী এটা হক কী তাদের দর্শন অনুযায়ী এগুলো কিনে তারা এগুলো না তাদের দলের মান হবে দর্শনের যারা শস্ত সহ আছে তারা সহায়ক করলো সম্ভব সম্ভব নতুন চেষ্টা করলো শীতল হয় এবং এই শীতলের মাধ্যমে কি করা যায় পরাজিত করা যায় তারা এদের মত্রা তালাশের বসে থেকে হাত গুটিয়ে রেখেছিল আফগানিস্তানের সেনাবাহিনী কি পার্লিবানদেরকে সহায়তা করেছে তাহলে তারা কোন স্নানিয়া যুদ্ধ চালিয়ে গেল আরেকটা গ্রুপ আছে তারা ওই কথা বলে যে গিতাল ছাড়া কি হবে না হিলাভাখ কিতালটা কিভাবে হবে এর জন্য তারা সারা পৃথিবীর সমুদ্রের যত গভীরতা আছে তারা দিয়ে কি করছে একটা নির্যাস বের করেছে শত্রুর সাথে যদি শক্তির ভারসাম্যতা না থাকে অস্ত্রের যদি উভয়ে কি না হয় সমপর্যায়ের তাহলে যুদ্ধটা কিভাবে চালিয়ে দেয় সে নির্যাসটা তারা বের করে এটা কি যুদ্ধের সফলতার জন্য অপরিহার্যাকা সম্পৃক্ত জনবিচ্ছিন্ন রাখা এবং গ্রীলাযুদ্ধা রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার সশস্ত্র ভাবে অন্য সশস্ত্র মাধ্যমে এরা কি যাবে পুরা শক্তিতে ভারসাম্যতার পরীয়াদী অবিল আল্লাহ আপনাকে সহায়তা করেছেন আপাম সাহায্য দ্বারা এবং মুমেনদের দ্বারা মুমেনদের পক্ষ থেকে সাহায্য আসা এটা আল্লাহ তালার একটা তাকবিনী নিজাম এবং এই সাহায্য তালাশ করা এটা আল্লাহ তালার শরী হতো সাহায্য আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং আপনার অনুসারী মুমেনরা আপনার জন্য যথেষ্ট অনুসরণ করেই নিজেদের কার্যক্রম কি করে যাচ্ছে পরিচালনা করে আরেকটা গ্রুপ আছে এদেরও পদ্ধতি এটাই এরাও বলে যে কিতাল কি করবে লাগবে খেলা কিতাল করবে কিভাবে করতেছ কিন্তু আগে তুমি একটা ভূমি দখল করবে এই ভূমি দখল করে এই ভূমির মধ্যে খেলাপথ কী করবে ঘোষণা দিয়ে দিবে আর সারা পৃথিবীর মুসলমানদের বলবে যে এই খেলাপতের কী দম সমর্থন যারা সমর্থন দিবে তারা মুসলমান আর যারা সমর্থন দেবে না থাকবে যুদ্ধ করা কি করবে ছড়াইয়া পৃথিবীতে কি করবে ছড়াইয়া এবং কোন এলাকার মধ্যে একক ভাবে এলাকার মধ্যে সারা পৃথিবীতে বাস্তব এলাকার মধ্যে কেউ যদি কি করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েও সম্পর্ক ওদের বিষয়ে যে কোথাও তারা নুসরা পায়া কি করবে চলে আসবে এখন এই রাষ্ট্রটা চালাবে কিভাবে তারা সারা পৃথিবী মিলে কি করে দিল তাদের শেষ করে দিন শত্রু তো শত্রু এখন আবার কোথায় যেতে হবে নাই গির আগে পদ্ধতিলে বলদের আগে বল খেলাপত্তাকে একটা হাস্যত একটা একটা অপমানের বস্তু একটা বস্তু খেলা ভত্তরে গেছে এমন একটা সামর্থ্য হবে যে সবাইকে ধ্বংস করা তাদের জন্য কি হবে না কি ধ্বংস করা সম্ভব হয় না তারা সেইভাবে কিন্তু আক্রমণ করে দিয়ে তাদের ইমারতটাকে নষ্ট করতেন এই জন্য ইমারত যদি আরো দশ বারোটা জায়গায় পরীক্ষাই এটা প্রমাণিত হয়ে গেছে যে সম্ভব না তার এলাকা দিল্ভব এখন যদি দশ বারোটা জায়গায় শক্তিশালী হয়ে যায় খেলার মতো সব না ইমারাতমারাত গিরিলা যুদ্ধের একটা যে কখন আমরা দখলে থাকবো কখন দখল ছেড়ে রাখছে আবার ছেড়ে দিয়েছে একটা মাঝামাঝি শত্রুকে রক্তক্ষরণের মাধ্যমে দুর্বল করে দেওয়া আর যুদ্ধের সাহসটাকে কি করে দেওয়া নিম্নটাকে নষ্ট করে দেওয়া এটা তো করে সাময়িক তাদের ক্ষমতা সাড়ে চার জন্য চলে গেছিল ওরা তো ইয়া নারীদেরকে বেহাইয়ার মতো ছেড়ে দিচ্ছে ওরা চাচ্ছিল ওদের পাশ্চাত্য শিক্ষায় কুকুর শিক্ষিত হবার জনগণকে ওই শিক্ষায় শিক্ষিত করছেন। না রচার চলে এদের দেশে নাচ গান গুলো থাকুন তারপরে কাউ ধরে গিয়ে বসে দিয়েছে বরং ধীরে ধীরে ধীরে ধীরে রাষ্ট্রগুলো আস্তে আস্তে আস্তে যে বাস্তবতা মেনে না নিয়ে এই ভারত কি বললো তাদের ধীরে কষ্ট রাখা যাবে দেখাতে চুরে টাকা নেওয়া যায় না সাধারণ টাকা অনুষ্ঠানে বন্যা হইল কত ঘর বাড়ি কি হয় আমাদের এক রাত্রে আমরা কি সব শেষে সাময়িক ব্যাপার সব নিয়ে গেছে আমার সমস্যা মেরে দেওয়া এটা সাময়িক একটা সমস্যা তারা একে অপরের প্রতি সুসজ্জিত কথা করে আছে কি যুক্তিগুলো দেয় কোরআন সোমনাথের পরিষ্কার বিধানের বিপরীতে এই সবগুলো ওহি থেকে দেয় কি থেকে ওহি থেকে দেয় আর কিছু নাই এই তাদেরও দলিল আছে যুক্তি আছে এই ওহিগুলো একে অপরের প্রতি কি করে দোনো গোসানের কথা গরুরা অনুভব আল্লাহ ইচ্ছা করলে তারা এইগুলো করতে পারত না ওদেরকে এবং ওরা যে সব কিছু রটনা করতেছে যা গড়তেছে এগুলোকে আপনি ছেড়ে এইগুলোর জন্য বেশি কি হয়ে যান আপনি ব্যস্ত পরেশান অস্থির হয়ে যাবেন ছেড়ে দিন আপনি কি করতে পারো কি করার তারা করুক রহমা ইয়ফতার তাদেরকেও ছাড়ুন মিথ্যা মিথ্যিভাবে তারা যা রটনা করতেছে সেগুলোকেও আপনি ছাড়ুন ছেড়ে দিন এবং যেন খবর চিত্তাকর্ষক চিত্তাকর্ষণমূলক কথা সাজানো গোছানো কথা জুফর স্বর্ণ রুপার বা অন্যান্য কম দামি বস্তুর অলঙ্কারের মধ্যে স্বর্ণের রং কি করে দেয় এটাতে কি ধোকা আসলে ভিতরে স্বর্ণ শয়তানি ওহিত হয়েছে দেখতে ওহিতা কিন্তু এই যুক্তিগুলি কিছু মানুষের অন্তরে কি করবে এইগুলির দিকে ঝুঁকবে ওই সমস্ত লোকদের অন্তর যারা আখেরাতে বিশ্বাসী না আখেরাতে বিশ্বাসী না ওদের মনে ধরবে এই কথাগুলো আর তারা এর প্রতি সন্তুষ্টি দেখাব হ্যাঁ এইটা হইলো সঠিক ইসলাম এই উগ্রবাদীরা কত্তেক ইসলাম লেসে এরকম ইসলাম সঠিক ইসলাম নিজের সমর্থন বলি আর এটার প্রতি তারা কি হবে বিশ্বাস এই রূপগুলিও এই করবে সমর্থন করবে বলে আমার বক্তব্য পছন্দ করে কারা ইয়ে হদিরও আমার বক্তব্য পছন্দ করে বাংলাদেশের বড় শীর্ষস্থানে ও বলে কি জানেন কাবিয়ানিরও আমার বক্তব্য কি করে পছন্দ তিনি বক্তব্য দিয়েছেন ইসরায়েলের ইহুদিরা পর্যন্ত তার এই বক্তব্য কি করছে তার মতো আলেম এই ধরনের আলেম ইসলামী এই ধরনের ব্যক্তিত্ব হলে এরকম আগাম থাকলে তারা সহজেই ওদের সন্তুষ্টি ওদের মনে ধরা এটা কিসের চিহ্ন নাহতের চিহ্ন তারা যা উপার্জন ছাড়া অন্য কাউকে সিদ্ধান্ত দানকারী আমি অথচ তিনি কিতাবের মধ্যে কিতাব অবতীর্ণ করেছেন বিশদ ভাবে সবকিছু আলোচনা করে দিয়েছেন বক্তব্য স্পষ্ট না আল্লাহর শত্রুরা আল্লাহর বন্ধুদের কি হতে পারে না বন্ধু আল্লাহ প্রকাশ্যে শত্রু সেত্রু থাকবে না তারা তাদের বিরুদ্ধে কি করতে থাকবে যুদ্ধ থাকবে এবং ওদের যুদ্ধটা হবে শয়তানের পথে আর এই শৈতানের পথে যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা মুসলিমদের জন্য কি করেছেন আল্লাহ আর এই খরচ যারা আদায় করতেছে আমি এদের ব্যাপারে কথা বলতেছি কি মানা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র না ইহুদি খ্রিস্টানদের অস্ত্র ব্যসার জন্য এদের মাধ্যমে যুদ্ধ ডবে জায় রাখতেছি তাহলে যদি তাদের ব্যাপারে সন্দেহই হয় তাহলে পৃথিবীতে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধাটা তোরা যারা অস্ত্র ছাড়া বসে আছিস অস্ত্র সেরে মহিলাদের মতো ঘরে বসে যারা ইহুদি খ্রিস্টানদের বানানো তারা অস্ত্র বেসার জন্য পুরো পৃথিবী থেকে অস্থির করে রাখার জন্য মুসলমানদেরকে আক্রমণ করার জন্য কিছু লোক কি করেছে অস্ত্র দিয়ে বের করে দিয়েছে এদের কেউ তারা সন্দেহ করতেছে না ওদের তুই যদিও ওদেরকে মারে ওদেরই কি চিন্তা করে দেখেন উঠে পরে লেগেছে এদের কেও বলে যে একজন আরেকজনের সহযোগী তাদের সমন্বয়ের শক্তি কত বড় দুই শত্রুর একসাথে কি করছে পক্ষে যুদ্ধ করতেছে পৃথিবীতে আল্লাহর পক্ষে যুদ্ধ করে আছে নাকি কেউ যারা ফতো আছে তারা তো করেই নাক আল্লাহ কি হয়ে গেলেন এজু বেশ আল্লাহর কোন সেনাবাহিনী যার সেই আল্লাহ কি নাই সৈনিক তাও কি বনি আদমের মধ্যে তো সৈনিক তারা তো তাহলে আসমান জমিনের অন্যান্যগুলো আল্লাহর সৈনিক আদম যারা নাকি সবচেয়ে সম্মানিত সৃষ্টি ছিল কোন আল্লা আবার ভাগ্য নির্ধারণ করে আল্লাহ ছাড়া অন্য কোন ফাইসালা আমি তালাশ করব তোমরা কি করো যুদ্ধ করো আল্লাহর এই নির্দেশ পালন করার জন্য কিছু ইমানদার যুদ্ধের জন্য কি করছে যুদ্ধের লিপ্ত হয়েছে এদেরকে আমরা সন্দেহ করতেছি কি যে আল্লাহর পথে যুদ্ধ এক লোক নামাজ পড়ে আমরা আল্লাহর জন্য একসে আমরা বলি তুই কালিমা পড়ছিস কালিমা করিস না কোনো নামাজ তার নিয়তের উপরে সন্দেহ করা মসজিদে বের করে দেওয়া কোনো মুসলমানকে তার নিয়তের উপর সন্দেহ করে কালিমা পড়ার পরে বের করে দেওয়া যায় মুজাহিদ এই জাকাত দিই আর তুমি যেহেতু মজ চা তোমার জাকাত গ্রহণ করা হবে না তোমার জাকাত আমরা কি করব না নেব না আর বেশি নিচ্ছে বলবে সব বিপত্তি আসা কোথায় আটকিছে না আল্লাহ নির্দেশ পালনার্থে প্রস্তুতি নিতে অনুমতি দিছি থেকে অনুমতি নিছে মা বাপ থেকে অনুমতি বিষয়গুলোকে আল্লাহ জটিল করে রেখেছেন বিশদ ভাবে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন পরিষ্কার এটাকে স্পষ্ট করেছেন আল্লাহ সুদৃঢ় আর কেতালের বিষয়টা করেন। আর সেই বিধানের অন্তর্ভুক্ত রাখেন কিসের পিতাল কেতালকেতালের বিধানতা এটা কি মৌলিক বিধানতা এটা কি মহকাম চিরদিন থাকবে কোন স্পষ্ট বিষয়ের ব্যাপারে আল্লাহ কি করেন আলোচনা করেননি তারপর কি হয়ে আসে আছে আমাদের কাছে অস্পষ্ট হয়ে আছে স্পষ্ট বিষয় অস্পষ্ট হয়ে আর ছোটতে অস্পষ্ট বিষয় সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত বাণী সততা এবং ন্যায়ানুবর্তিতার মধ্যে পরিপূর্ণতা পরিপূর্ণতায় উত্তীর্ণ কালিমা তিহি তার বাণীর পরিবর্তনকারী কেউ নেই বহু আসামি লালিম ইনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী ও ইংকুটি আরদি পৃথিবীর বেশিরভাগ লুকের যদি তুমি অনুসরণ করো তুমি যে কথা বলতেছ কোরআনের যে বিশুদ্ধ অবস্থান প্রকাশ করতেছ এর পক্ষে তো অনেক মানুষ নেই মানুষ বাগের রহস্য উন্মোচিত করে দিচ্ছে বেশিরভাগ মানুষই হলো খারাপ তুমিও যদি বেশিরভাগের অনুসরণ শুরু করে দাও দিল্লু কানিল্লা তারা তোমাকে পথ থেকে বিচ্ছুত করে দিবে একজন জান্নি কারণ এই বেশিরভাগের পিছনে ছুটলে কোথায় যেতে হবে জান্না জাহার নামে আমার বাংলাদের মধ্যে কৃতজ্ঞ অল্প মানুষ আকসার কে তুমি কিভাবে কি পাবে না পৃথিবীর অধিকাংশের যদি তুমি অনুসরণ কর অথচ এখন ইসলামী অন ইসলামী একই দলিল যে বেশিরভাগ মানুষ এই পথে সমাজ এই পথে তোমরা গুটি কথে মানুষ শুধু ভিন্ন কথা বলো যদি লোকের অনুসরণ করিল্লা আল্লাহ পর থেকে তারা তোমাকে বিচ্ছত করে দিবে তারা শুধু তারা তাদের চিন্তা আর তারা শুধু কল্পনা করে আন্দাজ করে অনুমান করে কথা বলে তাদের কিসের পিছনে আর এটাকে মনে করে তাদের গভীর তাদের অনেক সূক্ষ্ম বুঝে আসছি তাদের শয়তানি ধারণাকে তারা কি মনে করে গভীর সূক্ষ হাত্মিতা দূরদর্শিতা দূরদর্শক তাদের সূক্ষদর্শিত তাদের গভীর দর্শনার সূক্ষ্ম দূরদর্শনের দৌড় কোথায় কোথায় না সব শৈতানি আল্লাহর এটা কিসের ভিতরে আদের এই দূরদর্শিতা গুলি কিছু আওতা ভোক্তা তোমার রব ভালো জানেন কে তার পথ থেকে বিচ্ছুত তারপর থেকে বিচ্ছত কে বলে আল্লাহ ভালো জানেন একটু লাগে না জানাই দিলে কি জানাই দিছে বেশিরভাগ মানুষ কি ওরা কি বানাইছে দলিল বানাইছে আল্লাহ এটাকে গুমরা বানাইছে এটাকে তারা কি বানাইছে তিনি হেদায়তপ্রাপ্তদের সম্পর্কে ভালো জানেন নাম পাঠ করা হয়েছে সেগুলো তোমরা খাও বক্ষী যদি তোমরা আল্লাহর আয়াতের প্রতি কী থাক বিশ্বাস ওরা কি করতো মুর্দা খেত আর বলতো কি যে জিনিস জবা করা হয় এটাকে মারে মানুষের আর যেটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এটা খেয়ে আল্লাহর মারাটা তুমি খাও না আর নিজেরা মাই মেরা খাও মারাতিল কত সক্ষম তারা তারা কার মারাটা মেরে দেওয়া টাকায় আল্লাহ আর তোমরা কারণ মেরে দেওয়া টাকাও নিজেরা মেরে খায় কোন ইয়া মৃতটা বেশি আল্লাহ যেটাকে মৃত্যু দিয়েছেন সেটাকে মৃত্যু করা হয় সেগুলো তোমরা কি যদি বিশ্বাসে তাদের ওই প্রযুক্তির পিছনে ছোট আল্লাহ কি হলো তোমরা সেই বস্তু বক্ষণ করবে যার উপর আল্লাহ নাম নেওয়া হয়েছে কি কি বস্তু তোমাদের জন্য নিষিদ্ধ তবে সেই নিষিদ্ধ বস্তুগুলোর মধ্যে থেকে যেগুলোর জন্য তোমরা বাধ্য হয়ে যাও সেইগুলো কি করা হয়েছে অবকাশ নেওয়া হয়েছে কারণে খেয়াল খুশির পিছনে ছোটার কারণে বিগাই রিয়াই জ্ঞান সুন্দর হয় দলিল প্রমাণ ছাড়া জ্ঞান ছাড়া যতার্থ বিষয় উপলব্ধি করা ছাড়া শুধু খেয়াল খুশির মতো চলতে গিয়ে কি হয়ে যায় বুমরা আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি খেয়াল খুশির মতো না দলিল প্রমাণ অনুযায়ী দলিল নিশ্চিত একেরই দলিলকে বলা হয় এল দলিল দলিলকে বলা হয় এল অকট দলিলের ভিত্তিতে আমাদের জীবন পরিচালিত হচ্ছে আমাদের মনের সুবিধা অনুযায়ী চাহিদা অনুযায়ী জীবন পরিচালিত হচ্ছে বেশিরভাগ মানুষ এই মনের চাহিদা অনুযায়ী নিজের জীবনকে কথা পরিচালনা এই সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে আল্লাহ ভালো জানেন সুতরাং যতই তারা অজুহাত প্রকাশ করুক লোকদেরকে ধোকা দি আল্লাহ যেহেতু ভালো জানেন সেই হিসেবে তুমি শাস্তি প্রদান করবো অপেক্ষায় আছে আর তোমরা দাও প্রকাশ্য পাপ গুলি তো ছাড়বে মানুষে কি বলবেন ভয়ে অপ্রকাশ্য পাপ গুলো ছেড়ে দাও যে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সাথে একান্ত অবস্থায় যেখানে সম্পর্কটা আমাদের পবিত্র হওয়া দরকার ছিল সেই পবিত্র সম্পর্কটাকে নফল মাধ্যমে কিভাবে আমি অপবিত্র বানিয়ে দিই সাথে একান্ত একটা সম্পর্ক আছে না সেই একান্ত সম্পর্কটা পাপাচারের মাধ্যমে কিভাবে আমি কলসিত করি কিভাবে নাপাক করি এটা এই ভয় কি থাকা চায় প্রত্যেকে এই জন্য বাতেনি অপরাধগুলো কি করে দাও মারাত্মক অনেক সময় বাতিনি অপরাধগুলো জাহিরি অপরাধের থেকে মারাত্মক জাহিরি অপরাধের ব্যাপারে তো মানুষ একটু সংকোচ বোধ করে বা একটু হিমশিম খায় লোকে কি বলে এই চিন্তা বাতিনি অপরাধের ক্ষেত্রে ছাড়া এখানে তার কোনো আর দ্বিজাদণ্ড আল্লাহর বরাত্বের অনুভূতি যার থাকে সে বাতিনি আল্লা সাথে পরিষ্কার হতে পরি আমার রব তোমার কাছে আমাকে প্রিয় বানিয়ে দাও এমনি স্বাভাবিকভাবে দুনিয়া মেধা আসতে কিছু মানুষ দেখলে ভালো লাগে তার সান্নিধ্য ভালো লাগে সে আসলে কি লাগে ভালো লাগে সে বিদায় নিয়ে গেলে ঘাপ লাগে আর কি মানুষ আসছে যে দেখলেই শরীর কি হয় যা কি করতে পারে না কেউ দেখতে পারে না এই জন্য পরিচ্ছন্ন হয়ে যাও মুক্ত হয়ে গুণ এবং আল্লাহ কি করতে পারবে না দেখতে পারবে না দেখতে পারবে না মানে আল্লাহর দেখতে সক্ষম না এটা সক্ষম আরে আমরা বলি না যে দেখতে পারি না দেখতেছি দেখতে পারি না মানে দেখলে ভালো লাগে না দেখলে কি হয় কষ্ট হয় এই অর্থে বলে না আল্লাহ আল্লাহ কি করবে না দেখতে পারবে আল্লাহ দেখতে না পারলে তার অবস্থাটা কি বলে আল্লাহ দেখতে না মানে আল্লাহ সক্ষমতা নেই অর্থে আমার খুব কত এটাই হয় যে আসলে এই কথা কাকে বলে ওই যাদের সমালোচনা আমরা করলাম ওদেরকে এইগুলির কথাই তো আমার নিজের উপর তো প্রযোজ্য না অবশ্যই কারণ আমি তো পড়তেছি এই জায়গায় আসে খাই নিজের জন্য না দেশের ক্ষেত্রে আমাদের এক্লাস পরিপূর্ণ থাকে সব কর্মের জন্য আমার নিজের জন্য না টাকা পয়সা দিলে এটা কাজের মানে এই তো ঝামেলার জিনিস নিয়ে কি করবো জিনিস কত মানে নিঃস্বার্থ দেখেছেন কত বড় নিঃস্বার্থ না নিঃস্বার্থ মানে না আমার এখানে নিজের কোনো গরজ নাই যারা পাপ উপার্জন করছে উপার্জন করছে বিনিময় দেয়া হবে একটাই গুন মানে যে সমস্ত কিভাবে একটা প্রযুক্তি ছিল যে আল্লাহ যেটাকে মৃত্যু দিয়েছেন যেটাকে মুদ্রাবালা হয় সেগুলো খাওয়া তো বেশি উপযোগী ছিল ওদের পরিষ্কার বলে দিচ্ছেন আল্লাহ যে জন্তু জান নাম পাঠ করা হয়নি সেগুলো বক্ষণ করুণা হিস আর এটা হল সীমালীন আর শৈতাম গা তাদের বন্ধুদের প্রতি বহি বলছিল যে তাদের কতেকে কতকের উপর কি প্রেরণ করে ওহি প্রেরণ করে সেই পারে মানুষ হইতে পারে শৈতানও আর এখানে ওই অহিকারী শয়তান কি করে দেওয়া হয়েছে করে ও করে প্রের বন্ধুদের শানের বন্ধু হতে হলে কি হতে হবে শৈতান হয়ে যেতে হবে শৈতান হয়ে যেতে হবে না শৈতানের বন্ধু বানাবে কোন শৈতান ছাড়া অন্য কাউকে তোমরা তাদের কথা মান্য কর তাদের বন্ধুদেরকে যে ওহি করে সেই ক্ষেত্রে বন্ধুদেরকে যদি তোমরা কি করো মান্য কর তোমরা কি গণ্য হবে মুশ্রি Allah <laughs> Allah